রহমানো বুক মুহুম ল প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে हिदायत डाक तरष्ट हलोम যেমন কোন ব্যক্তিদা আন কোন ছাড়া কিছু না দেখো কামাসালি এই যে আল্লাহ আল্লাহ এটা আল্লাহ না কফারু এর মোসা বাবী এই আল্লা দিই হলো ওই ব্যক্তি যে কাফেরদেরকে হৃদায়তের দিকে আহ্বান করে এই জন্য মুসান্লিফে এখানে অমাই ইয়াদ ওদাল হুদা এটা বাড়াইতেছেন এটাকে মুক্তাসল মানু তোমরা পরশো অথবা করবা যে একটা হাইয়তকে আরেকটা হাইয়তের সাথে তাজবি দেওয়া হলো যারা পুকুরি করছে এবং যারা তাদেরকে ইমানের দিকে ডাকতেছে এই যে দায়ী এবং মদের হালাত এই হালাতটাকে তাজবিয়ে দিতে হলো আরেকটা হালাতের সাথে যেমন কোনো ব্যক্তি পশুকে ডাকতেছে পশু তার কথা কিছুই বুঝে না আওয়াজ ছাড়া এখানে এই মুসাব্বাহ মুসাবাহের মধ্যে একটা উল্লেখ করা মানে আল্লাদির মুসাবাহ আল্লাদির মুসাবাহা হলো যেটা মুসান্নাফে এখানে মাহাজুদ দেখালেন মাই ইয়াল হুদা আর ওই যে আল্লা এদের মুসাবা বিহি হলো মাছের দিকে তাদের দৃষ্টান্ত হলো এমন যেমন কোন ব্যক্তি তাদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো তাদের অবস্থা হলো এমন যেমন কোনো ব্যক্তি এমন কোনো নিদা এর মানা হলো আওয়াজ শুধু শুনে সে ওটার মানা কিছুই বুঝতে পারে না আয় হুমি কাল মুসলমানদেরকে তাসাল্লি দেওয়া উদ্দেশ্য হতেছে যে কাফেররা যাদেরকে তোমরাছ না তাদের অবস্থা হলো এবং সেই উপদেশের ব্যাপারে চিন্তা ভাবনা না করা এ ব্যাপারে জীবজন্তুর মতো যেগুলো তার রাখালের আওয়াজ তো শুনে কিন্তু সেটা বুঝতে পারে না হোম সোম বুক يا আইহাল্লাি না আমানু। কুলোমিং তাইবা তিমারা জাখনাকম আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যেসব উৎ্ৃষ্ট বস্তু রিজিক হিসাবে দিয়েছি। তা তোমরা বক্ষণ করো। কুলোমিং তাইবা তিমারা জাখনাকম ও সকর উৎ্কৃষ্ট বস্তু থেকে তোমরা বক্ষণ করো যেগুলো পিছনে বলে আসছে হলো যে আল্লাহ তাল হারাম করেন নাই এমন অনেক জিনিসকে তারা হারাম করে রাখছিল এবং তারা এটা নেসবোধ করতো আল্লাহর দিকে এই যেটাকে আগে বলে আসছে ও তাহর কিছু জিনিস যেগুলো আল্লাহ তালা হারাম করেন নাই কিন্তু এটাকে তারা নিজেরা নিজেদের আপনি তাদেরকে বলেন তোমরা যত জিনিসকে হারাম করে রাখছো এগুলোর মধ্যে সবগুলো হারাম না বরং আল্লাহ তো হারাম করছেন তোমাদের হারামের যে তালিকা তার মধ্যে আল্লাহ তারা তো তোমাদের উপরে হারাম করেছেন মৃত প্রাণী হারাম যত জিনিস আছে সবগুলোর মধ্যে এগুলোকে হারাম করা না। যে হারাম। হারাম আছে না উদ্দেশ্য হলো মানে তোমরা যে সকল জিনিসকে হারাম করে রাখছ এগুলোর মধ্যে এই কটা জিনিসই শুধু হারাম তোমরা যেগুলোকে হারাম করে রাখছ এগুলোর মধ্যে সবগুলো হারাম না বরং তোমাদের হারাম সে ওয়াহির মধ্যে শুধু এই কয়েকটা জিনিসকে হারাম পাই তাহলে এখানে হসরটা হস্রের মতলক না বরং তারা যে সকল জিনিসকে হারাম করে রেখেছে এগুলোর মধ্যে এই উল্লেখিত কয়েকটা জিনিস হলো হারাম বাকি এর বাইরে আরো হারাম আছে যেটা রসসল আলী আসালাম বলছেন যেহেতু কথাবার্তায় চলতেছে আকাল নিয়ে লাফিল আকলি কারণ কথাবার্তায় আকিল নিয়ে ওরা মৃত প্রাণী খেত ও কাজা মা বাহা এমনি ভাবে সামনে যেই আসতেছে আর যেগুলো সবগুলোর মধ্যেই আকাল শব্দ মহাজ আকাল মিলানো হবে হাদিসের দ্বারা মা ও নামিন হাই জীবন্ত প্রাণী থেকে যে অঙ্গটাকে আলাদা করা হয় সেটাও মাইতাহ এর সঙ্গে মেলানো হবে যে অঙ্গটা জীবিত প্রাণী থেকে আলাদা করা হয় সেটা তবে মাইতা এর হুকুমের থেকে আলাদা থাকবে হলো আসামাকাল জার মাস এবং টিডি টিড্ডি এটা আমাদের দেশে পাওয়া যায় না এটা যে ধান খেতে বসে এক ধরনের তো ওই জাতীয় এর চেয়ে একটু বড় নাকি হয় আল মুজিদে দেখুন ছবি আছে তো সেটা আমাদের দেশে পাওয়া যায় সেটা অন্যান্য ইন্ডিয়াতে পাওয়া যায় তো সেটা মাছের মতন মারা গেলে তারপরে সেটাকে খাওয়া যায় ভাজি করে ভাজি করে এবং রক্ত রক্ত পান করা দম দার উদ্দেশ্য হল আল মাসু হা কামা যেমন সুরে আনহানের মধ্যে আসতে জিদ এবং শুকরের গোস্তাহমুজ মকসুদ সুপুরের গোস্ত আসলে তো সুপরের সবকিছুই হারাম গোষ্ঠের কথাটা এই জন্য বিশেষভাবে বলা হলো লাখামের উল্লেখটাকে বিশেষভাবে করা হলমা কারণ গোষ্ঠ খাওয়াটাই হল মূল উদ্দেশ্য থাকে আর লাহমে গোস্ত ছাড়া অন্য গুলো সেটা গোষ্ঠের তাবে হবে গোষ্ঠটা হারাম গোষ্ঠাই যখন হারাম আর বাকি সবকিছু হারাম হবে এটা তাবে হিসেবে হয়ে যাবে সবকিছুই হারাম একেবারে অমা উহিল্লা বিহিল্লা এবং এমন সব প্রাণী যেগুলোকে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে তো জবাই শব্দটা না বলে উহিল্লা শব্দ বলা হলো বল এহলাল এর মা না হলো আওয়াজ উঁচু করা কোনো প্রাণী জবাই করার সময় তাদের আলেহাদের নামে নাম উচ্চারণ করতে। করত মনে করো বিসমিল্লা রা বলে জোরে জোরে বলে তারপরে জবাইটা করতো অমা উহিল্লা বিহিল্লা এমন প্রাণী যেটাকে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে এটা তো হলো একটা তাপসিল উহিল্লার তিনটা সুরত আছে তিনোটা সুরোতই হারাম একটা হলো যে জবাইটা করা হয়েছে আল্লাহর নামে এটা তো হারাম পরিষ্কার একেবারে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে অন্যের নামে সেটা এই মূর্তি হোক অথবা যে কোনো ব্যক্তি হোক সালেহ ব্যক্তি হোক অথবা বদকার ব্যক্তি হোক আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে খাজা বাবার নামে জবাই করা হয়েছে অথবা এরকম যে কোনো গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে তো জবাইটাই করা হয়েছে গাইউল্লা নামে সেটা এটা সেটা তো হালাল এই হারাম প্রথম সুরোত এটা আর হারামের দ্বিতীয় সুরোত হলো যে জবাই তো করা হইছে আল্লাহর নামে কিন্তু সেটা করা হইছে গায়রুল্লাহকে তাজিম প্রকাশের জন্য গায়রুল্লার প্রতি তাজিল প্রকাশের জন্য মানে জবাইটা করা হয়েছে আল্লাহর নামে কিন্তু সেটা করা হয়েছে গাইরুল্লার জন্য গায়রুল্লাহার প্রতি তাজিল প্রকাশ করার জন্য অথবা গাইরুল্লাহার আত্মাকে খুশি করার জন্য তাহলে সেটাও অমা উহিল্লা বিহিল গাইরুল্লাহের অন্তর্ভুক্ত হয়ে সেটাও হারাম হবে তিন নম্বর হলো যে এখানে তো শুধু প্রাণীর কথা বলা হয়েছে প্রাণী ছাড়া অন্যান্য জিনিস অন্যান্য জিনিস যেগুলো গায়রুল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছে গায়রুল্লার জন্য উৎসর্গ করা হয়েছে অন্যান্য খাবার সেগুলো এর মধ্যে সামিল হয়ে সেটাও হারাম হবে মূর্তির সামনে খাবার রাখা হয়েছে আপনার সভাও থাকবে যে এই তিনটার কোন একটা হইতে পারে সেগুলো থেকে একদম পরহেজ করা জরুরি একদম পরহেজ করা জরুরি কমানি জাহ গায় ফালা ইসমা দিন তো হারামের একটা তালিকা দেয়া হলো এরপরে বলতেছে যে ফামানি দোতররা যে ব্যক্তি অনন্য পায় অবস্থায় পড়ে ফামানি দোতররা কেউ যদি অনন্য পায় অবস্থায় পড়ে আই আল আত হুদর আকলি সই ইম্মা দু যে সে বাধ্য হয়ে জরুরত তাকে বাধ্য করে ফেলে উল্লেখিত জিনিসগুলোর মধ্য থেকে কোন একটা খেতে ফা লাভ এরপর সে খেলা বা গিনা আদিনা আদিন এই বাঘিন আর আদিন দুটোর তাফসির ইমাম শাফির রহিম্লা একভাবে করেন আর ইমাম আবু হানিফা এবং আম আমলামায় আহনাফ মুফাসির মিনাল আহনাফ ওনারা একভাবে করেন মুসাল রাহিম উল্লাহ এখানে আলামায় শাহে ওনারা যেভাবে করেন সেভাবে তাফসিরটা করতেছেন তো সেটা আগে ধরো তো তিনি বলতেছেন যে কেউ যদি অনন্যপায় অবস্থায় পড়ে আকালাহু এরপর সে উল্লেখিত হারামগুলোর মধ্যে হতে কোনো একটা খায় গায়েরা বাহিন এমত অবস্থায় যে সে বিদ্রোহী নয় বাঘিন মানে হলো খার ইজিন আল মুস্তিমিন বিদ্রোহী নয় ওয়ালা আদিন আদিনের মান হল আলহিম বিত তারিখ এবং সে মুসলমানদের উপর সীমালঙ্ঘনকারী নয় ডাকাতি করার মাধ্যমে গায়রা বাঘিনের মান হল খার ইজিন আলম মুস্তিমিন মুসলমানদের উপর অর্থাৎ মুসলমানদের শাসকের উপর বিদ্রোহী নয় আর ওয়ালা ওলা আহ মানে ওয়ালা মাদিন আল বিকাত ডাকাতি করার মাধ্যমে তাদের উপর সীমা লঙ্ঘনকারী নয় সংক্ষিপ্ত হলো যে সে বিদ্রোহী নয় এবং সে ডাকাত নয় বিদ্রোহী নয় এবং ডাকাত নয় চোর বা ডাকাত নয় এই অবস্থায় যদি সে উল্লেখিত হারামের কোন একটা খেয়ে ফেলে তাহলে ফালা ইসমা আলেম তাহলে তার জন্য কোনো গুণা হবে না এটা হলো যে তোমরা ফেকার কিতাবে পড়ছো এখন শাফির রহমুল্লাহ বলেন যে সফর যদি সফরে মা আসিয়া হয় তাহলে সফর যদি সফরে মা আসিয়া হয় এমন সফরের মুসাফির সে শরীয়তে রোগ শোক পাওয়া কাবের না এ এখানে বেপারটা তা যে কেউ সে হারে যে আলাল মুস্তিমিন মুসলমানদের আমির এর উপরে সে বিদ্রোহ ঘোষণা করছে বাগাওয়াত করতেছে অথবা সে ডাকাত বা চোর ওই অবস্থায় সে যদি অনন্য অনন্যপয় অবস্থায় পড়ে তাহলে তার জন্য উল্লিখিত খাবারগুলো খাওয়া হালাল হবে না গুচ্ছ কথা না কিন্তু আবহানি করিমুল্লাহ কী বলেন সফর যদি মাসিয়াও হয় তারপর সেটার জন্য সে ভিন্নভাবে আমরা কাছে ধরা করবে কিন্তু মতলক সফর হলেই সে শরীয়তার সব হুকুম আসতাম তার উপরে না ফেঁচ যে মনে করি এখানে সাগরীয় মুল্লার কথা মতাবে একটা প্রশ্ন জাগে যে লোকটা ডাকাতি করতেছে সেই লোকটা আবার সে এই এই জায়গার মধ্যে সে পরেজগারি দেখাবে যে আমি যেহেতু ডাকা অতএব আমার জন্য তো এই শুকরের গোস্ত খাওয়া হারাম অতএব শুকরের গোস্তটা আমরা না খাই না এমনি মারা যায়। এটা সে গর করবে সাগরীয় মুল্লার কথা মোতাবেক মাস্তাটার সুরতটা কি দাঁড়ালো যে একা লোক সে ডাকাতি করতে গেল। এরপর এক জায়গায় এমন একটা জায়গায় গিয়ে পড়লো যেখানে খাবারের কোন এজাম নাই কিচ্ছুই পাইতেছে না সে খাওয়ার জন্য এখন সে যদি শুকুরের গোস্ত না খায় তাহলে সে মারাই যাবে সাধারী মূল্লা কি বলতেছেন তুমি যেহেতু ডাকাত জন্য শুকুরের গোষ্ঠী খাওয়াটা বইতে হবে না তুমি এমনি মারা যা এই তা অপারেজ গাড়ি গিয়ে সে দেখাবে দেখাতে গেলে সে ডাকাতি করে কেন এটার একটা জায়গায় গিয়ে এটার ফলাফলটা চাহের হবে মনে করো যে এই লোকটা বাস্তব প্রথা হয়তো এমনই হবে যে ডাকাতি করতে গেছে সে তো একবার শুকর গ্রস্ত খাইছিলাম যে হ্যাঁ তোমার ওটার জন্য তবা করতে হবে কারণ সেটা তো তোমার গুণা হয়েছিল আর আমরা কি বলবো আমরা বলবো যে তুমি ডাকাতি থেকে শুধু তবা করলেই হবে ওই মুহূর্তে তুমি যখন বিপদে পড়ে গেছিলে তখন তো তোমার গোস্তা হালালি ছিল এটার থেকে তোমাকে ভিন্ন করে যেটা তোমরা পড়ে আসছো সেটা হলো মানে কেউ যদি এমন অবস্থায় পড়ে তাহলে তার জন্য এই হারাম জিনিসগুলোর কোন একটা খাওয়া বইতে হবে তবে শর্ত হলো সে স্বাদ গ্রহণ করার ইচ্ছে করবে না মানে একদম যতটুকু না হলেই নয় এতটুকু সে খাবে সে মানে স্বাদ গ্রহণ করার ইচ্ছায় খাবে না মা হাসাল আসলে একটাই হবে সে খাবে যে সেটা লজ্জাত হাসেল করার জন্য খাবে না আর ওয়লা মুহাজ প্রয়োজনের অতিরিক্ত খাবে না মানে যতটুকু খাওয়ার পরে সে বুঝতে পারতেছে এবার আমি কোনোরকম হাঁটতে পারবো বাঁচতে পারবো তার بس এর বেশি আর সে খাবে না ولا متجاوزين عن قدر حاجه শুধু জানটা বাচে পরিমাণ খাবে বেশি পরিমাণ খাবে না এই দুইটা প্রতি লক্ষ্য রেখে সে যদি খায় فلا اسما عليه তাহলে তার জন্য কোনো গুনাহ হবে فمن يترى غير باغ ولا عاد فلا اسما عليه في اكله فان الله غفور لاولياءه رحيم باهل طاعته الله تعالى رحيم باهل طاعته যেহেতু তার এত যারা করে তাদের প্রতি বলতেছে যে এই যে এখানে যে অবকাশটা দেওয়া হল বাগী। जेहतु दायरा बाघी बाघी बेर विद्रोही वाल आबी मान हल डाकत चोर एरा बर जाकुमे थकेल हाकुबिहिमा कुल्ल आसिम बीस तरह संगे मिलाना हार एम व्यक्ति जे तारफरे गुनाहगार गुनाहे सफर सफरता सफर मसिया जमन कल आबेद पलायनकारी गुल मन्ाय भावे शुल्क आदायकारी अन्ाय भावे खा, खासना उचूलकारी মাকাস মানে হলো অন্যায়ভাবে ভাবে খাজনা উচুলকারী রাষ্ট্রীয় খাজনা আছে না সেটা কেউ যদি করে। তাহলে এই লোকটাতে পড়ে তাহলে তার জন্য এগুলো খাওয়া বৈধ হবে না অন্যায় শুল্ক আদায়কারী মা আলামিয়া তু হু তো তখন পর্যন্ত সে তবা না করবে তাদের জন্য বৈধ হবে না আর এই হ্যাঁ উল্লেখা বিহা মানে মাইতার সঙ্গে মুক্ত হবে দ্বারা কোন জীবিত প্রাণী থেকে কোন একটা অঙ্গকে যদি আলাদা করা হয় তাহলে সেটাও মাইতার হুকুমে সামিল হবে মনে করো একটা ছাগলের একটা পা কেটে ফেলা হয়েছে ছাগল ল্যাংড়াইতেছে ছাগল এখনো মরে নাই ওটাকে আবার চিকিৎসা করা হয়েছে তাহলে এই পাটা খাওয়া যাবে কিন্তু এটা বলা হয়ে যায় ইনাল্লাহ এবং এর বিনিময়ে তারা দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করে কালীলা বিহি জমিতে ফিরতেছে ওই মা এর দিকে এবং ওই মা যে জ স্পষ্ট মনে করো একজন সাধারণ লোক ওই কোন একজন ইহুদি আলেমের কাছে এলো কে কিছু পয়সা দিয়ে বললো যে আপনি সঠিক মাস্তাটা দিয়ে না একটু ভুলটা বলেন ঘুরাই বলেন এটা স্পষ্ট বুঝেছে আর ওয়াকি যেটা এই তারা যদি হকটাকে প্রকাশ করে রসুল আলী আসাল্লামের সিফত গুলোকে যদি প্রকাশ করে তাহলে এতদিন তারা আওয়ামদের কাছ থেকে যে সকল এই সামানে কালীন হাদিয়া তোফা ইত্যাদি পাইতেছে ধর্মীয় মুরব্বী হিসাবে এগুলো যা তারা পাইতেছে এখন যদি হকটা প্রকাশ করে তাহলে হকটা প্রকাশ করলে এতদিন তারা যেই হাদিয়া তোহফাগুলো পেত এটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে এজন্য ওটা যেন তাদের চালু থাকে এজন্য তারা হক কথাটা বলতেছে না তাহলে দেখো এই যে হক কথা বলতেছে না যে এটা যেই মুহূর্তে কেতমান করতেছে ঠিক এই মুহূর্তে তাদের কাছে কিছু নিতেছে ব্যাপার তেমন না বরং তারা কেতমানের উশিলায় তার কিছু পাইতেছে মানে তাদের আগের হাদিয়া তোহফাটা জারি আছে এটাকে এখানে এটার মধ্যে সামিল হবে না মানে তারা যদি হক কথারা বলে যে তিনি আল্লাহ তারা বলতেছেন তারা গোপন করতেছে আল্লাহ কিতাব আর এটার বিনিময়ে তারা ওটা গ্রহণ করতেছে গোপন করার কারণে তারা পাইতেছে হকমাস বলে ফেললে তো হাদিয়া তোফা বন্ধ হয়ে যাবে এজন্য তারা হক কথারা দেখে এই কথারে বলতে এটা বলা যাবে অথবা ওই যে বাইনাস দিয়ে রাখছে বাদালাহু মানে কাদের কাছ থেকে তাদের অধীনস্থ যারা অনুসারী তাদের কাছ থেকে ছুটে যাবে এই আশঙ্কাটা করতেছে কাদের ব্যাপারে আশঙ্কা করতেছেদের ব্যাপার যদি না বলে দেয় তাহলে তো সবাই ওনার মুরিদ হয়ে যাবে তো শেষে আমাদের মুরিদের সংখ্যা কমে যাবে এই জন্য আসল তাদের বলছেন কিন্তু জিজ্ঞেস করো ঠিকই তারা বলবে যে হ্যাঁ বাচ্চা সে মারা যাইতেছে তো হুজুরে কাছে গেছে হুজুরে খিদমত করতো পরে তোর বাবার দিকে তাকাইছে হুজুরে যখন তাকে বলছে যে তুমি আনো তো বাবা বলছে আতি আবাল ফাসে তো এরপরে পিছনে গেছে তো যে আত মরুন না তো এগুলো আসলে ইহুদিদের হালাত রসুল সালাম হাদিসের মধ্যে বলছেন তোমাদের এটা ইয়া তো আসবে যে আল ফজুল কবিরে যেমান কানা কাবুলা করুজুরা আমাদেরকে বলে গেছেন যে তোমরা তোমাদের পূর্বের জাতিদের পূর্ণ এত্তেবা করবে একবার শিবরাম বেশি বরিম এভাবে একবার পূর্ণ এত্তেবা করবে এরপরে হুজরে এরপরে রেওয়ারটা এইভাবে আছে যে সেখানে পূর্বের জমানার লোকদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যে তার মায়ের সঙ্গে বধ ফেরাইলিতে লিপ্ত হয়েছে তাহলে তোমাদের মধ্যেও কিছু মানুষ এটা করবে তোমাদের মধ্যে কিছু মানুষ মানে একদম পুরা এই পূর্বের জমানার মধ্যে যত বধ ছিল যা ছিল একেবারে আওয়ামদের মধ্যে যে সকল বধ ছিল সেগুলো আওয়ামদের মধ্যে ফেলাবে ছবে আর ওখানকার যারা ধর্মীয় মুরব্বী ছিল গুরু ছিল আহবার রোহবান ছিল ওদেরটাই দিকে আসবে এটা হুজরে বলে গেছেন একবার। তো দেখো এই যে বলতেছে যে যারাই তাহলে যারাই কেতমান করবে তারাই সামনের যে ওয়াইট চা আসতেছে তারা তো নিজেদের পেটে আগুন ভরছে তারা তোহা এবং আতিয়াবুত্তাই হলো গানায়ন আর হাদিয়া হলো মিন আতিয়াবিত কাউকে মহব্বত করে যখন তাকে দেয় এখানে তো আওয়াম ইহুদিরা ওলামাকে মহাপদ করে দিতেছে কিন্তু মহাপদ করে যে পিছনে দেখছো যে আল্লাহ তাদের পিত কর্মের বদলা দেবেন বা সেখানে তারা তাদের পিত কর্মটা পাবে জাদু মা আমিলু হাওয়া ওই যেটা আসছে তারা যে কাজ করেছে সেটাকে তারা সেখানে পাবে আমসিল করা বাকি আমলের আকৃতিটা ওই এলাকা হিসাবে ভিন্ন হয়ে যায় মানে দুনিয়ার বর্ডারের ভিতরে একটা আমলের আকার একরকম আর দুনিয়ার বর্ডারটা পার হলে জিনিস ওটাই সেটা আকারটা ভিন্ন হয়ে যায় এখানে নামাজ সেটা আরস আমাদের এখানে নামাজ রোজা হজ জত ততিয়া আরস মানে আমাদের থেকে আলাদা করে দেখানো যায় না কিন্তু এই সবগুলো আরস সেখানে যাওয়া যাওয়া হারো হয়ে যায় প্রশ্ন সবগুলো সেখানে যাওয়া হারো হয়ে যায় হাদিসের মধ্যে এটার বিভিন্ন মেসাল বিভিন্ন জায়গায় আসছে আছে না যে এই কোন ব্যক্তি যে দুনিয়াতে সবর কুরান্তে ল করতো এবং এটার উপরে সে আমল করত। সে কবর মধ্যে দেখবে যে সুঠাম সুন্দর দেহি এক যুবক সেখানে হাজির বলবে যে তুমি কে বলো আমি তো তোমার কোরআন যেটাকে তুমি সকাল সন্ধ্যা পড়তে এই যে দুনিয়ার মধ্যে যেটা ছিল সেটা সেখানে যাওয়া হয়ে যেতেছে তো কাশ্মীর বলেন যে দুনিয়াতে যত আমল বান্দা করে এই আমলটাই সে সেখানে দেখবে বাকি আকৃতিটা ওখানকার হিসেবে ভিন্ন হয় সেই হিসেবে তিনি বলেন যে এই যে এখানে যে আল্লাহ তারা বলছেন বা ভিন্ন জায়গায় বলে যে পেটে আগুন ভরতেছে তার মানে নিতেছে তো হাদিয়া এটা তো এখানে দেখা যাইতেছে যে হয়তো এটা মিষ্টির পোট পোটলা অথবা আঙ্গুর এটা সেটা কিন্তু এইটা এই এই জিনিসটাই দুনিয়ার বর্ডারটা পার হয়ে গেলে এটি হয়ে যাবে আগুন এটা ঢুকাইতেছে তো এখন দেখা দিতেছে যে হয়তো বিরিয়ানি ঢুকাইতেছে কিন্তু সবগুলো কথা থেকে একটা কথা সবসময় মনে রেখো যে আমাদের যেন শয়তান এই ধোকাটা না দিয়ে ফেলে। যে এইগুলোর উপরে আমল করা বা এই পরিস্থিতির সম্মুখীন এখনো আমরা হই নাই এটা কখনই মনে করো না বরং প্রত্যেকের প্রত্যেকের হাইসিয়তে আল্লাহ হুকুম পালন করা হয়ে গেছে ইফত্যা পড়বা যখন তোমারটা নাম ডাক সুনাম হবে তখন না তুমি তোমার হাইসিয়তে তোমার অবস্থান যতটুকু এখানে যতটুকু বা তোমার বাড়িতে যতটুকু ওই হাইসিয়তে তুমি এই আয়ব উপরে আমল করা মোকাল্লা হয়ে গেছে কারো হয়তো হাইসিয়ত বড় হলে সে বড় হিসাবে মোকাবলাম তোমার হাইসিয়ত ছোট্ট হলে তোমার ছোট্ট হাইসিয়তের যত মোকাল্লা এই আয়গুলোকে এইভাবেই নিয় নতা শয়তানের একটা বিরাট পলিসি যে বাংলার সামনে যখন কোনো একটা আমলের কথা আসে অথবা কোনো একটা গুনাহের কথা যখন আসে শয়তানে ওই মুহূর্তে চেষ্টা করে তার দিল থেকে এটা সরাই দেওয়ার জন্য এটা শয়তানের বিরাট পলিসি একটা আমলের কথা তুমি মনে করে শুনলাম শয়তান ওই মুহূর্তে চেষ্টা করে যে আমলটা যেন এক্ষণ তুমি না করো এক্ষণ যদি তোমার থেকে ছুটে ফেলতে পারে ঠিক তেমনি হবে একটা গুনাহের কথা তুমি শুনছ গুনার থেকে এই মুহূর্তে আমাকে বাঁচতে হবে আমার হাইসিয়ত মোতাবেক এইটা যদি শয়তান ওই মুহূর্তে তোমার দিন থেকে বের করে দিতে পারে এরপর কখন এই আসবে না তখন তোমাকে বোঝাবে যে এইগুলোর কি আস্তে আস্তে বাড়তে থাকবে আর না তো এটা পরে আর জজ বাটাও আসবে না হয়তো চল উলাইফিমার তারা তো তাদের পেটে আগুন ভরছে আগুন ভরলো কোথায় বলতেছে যেহেতু কারণ একটা শাস্তি তাদের এটা তো শাস্তি তো না আমার একটা হালাত বললো এবার বলতেছে কেমতের দিন আল্লাহ তালা তাদের সঙ্গে কথা বলবেন না রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কথা বলবেন না মানে হলো বিরক্তায়ার সাথে তাদের সাথে কথা বলবেন না নতুন ধুমকি ধামকি এগুলো তো দেবেনিজ এটা তো অন্য জায়গায় বলছে আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবো তারপরে এই যে তাদের কথা বলতেছে না কথা বলবেন কিন্তু ধমকের কথাবার্তা যা বলবেন কিন্তু নরমভাবে কথা বলা এটা বলবেন না আবর্জনা থেকে দেখো এখানে একটা জিনিস মনের খেয়াল করো এই সবগুলো ওয়াইদ আসতেছে কিছুর উপরে কিছুর উপরে যে তোমরা থাকার মধ্যে একটা কাজে পড়ছো যে কোন একটা মৌসুম বি সিফাতিনের উপরে যদি কোনো তাহলে সেই হুকুমের ইল্লত হয় সমাজ এটা বললাম মনে করো তোমাদের জামাতের পাঁচজনকে মহতুম সাবুজুরে বিশেষ একটা পুরস্কার দিছে এখন দিছে কেন তারা ভালো হাফেস মনে এই কারণে এটাকে মনে করে বলা হইতেছে যে জালান জামাতের পাঁচজন হাফেজকে মোহন এনাম দিছে আরো কোনটা এখানে মুখ্য না ঠিক তেমনি হবে বিপরীতটা বিপরীতটা যদি মনে করা বলা হলো যে জাল্লান জামাতের পাঁচটা ছেলে ছেলে সে জামাতে গাফলতি করছে এই তাকে দিছে মহতন তাহলে জামাতে গাফলতি করা এই কথা এখানে উল্লেখ করা হয়েছে এটার কারণে পিঠাটা তারা খাইছে যদিও জামাতে গাফলতি আর অনেক বড় বড় অন্যায় তাদের মধ্যে আছে কিন্তু এই এই এই যে যে পিটা পিটা কথা। এখন মধ্যে বলতেছি। খাইছে কারণ তাদের জামাতের গাফলতি যদিও তাদের মধ্যে আর অনেক বড় বড় অন্যায় আছে অর্থাৎ এটা মনে করো আমি বললাম তোমাদেরকে তাহলে তোমরা কি বুঝবা জামাতে গাফলতি করা এটা এমন একটা অন্যায় যে এটার কারণে পিটা খাইতে হয় এখানে আল্লাহ তারা ঠিক কথার উদ্দেশ্য ইন্নাল্লাদুমা দ্বারা যাদেরকে বোঝানো হইতেছে এর যারা তাদের মধ্যে বড় বদামল কিন্তু উল্লেখ করে এর উপরে বলতেছে যে এগুলোর কারণে এই যে এই পরের যে হুকুমগুলো এগুলো ওই ব্যক্তিদের মধ্যে আরো অনেক বদাখ লাফিয়া কুফর আছে সিরক আছে এগুলোর কারণে পরের গুলো না এখানে মূলত কেতমানের উপরে এই পরের ওয়াই আসবে অর্থাৎ কেতমানটা তাদের মধ্যে পাওয়া যাবে সবাই এই সামনে এই ওয়াইদের সম্মুখীন হবে এই কথাটা বুঝছো না এই কথাটা সব জায়গায় মনে রেখো সব জায়গায় মনে রেখে যেখানে যেখানে আল্লাহ তালা কোন একটা ব্যক্তির কথা উল্লেখ করেন সেখানে একটা বা দুইটা উল্লেখ করেন এরপরে গিয়ে হুকুম দেন খবর লাগানো সেই খবরের মূল কারণ হয় সেটা ওই অস্ত্রটা এটাই হলো ওই যে আল্লাহ লালি হুসিল মাউরে لا يكلهم الله يوم الطيامة ولا يزكيهم يطاهرهم من تس الددنوا وله معذاب عليهليم مؤ هو الن وولائك الذي ناشترب الضلاة بالهدة ضلاة بالهده أي أخذها ببدأ له في الدنيا والعاء وال العذابة بالمغفرة اب ت مفرة البنموية عزات تبرهم الكورينية عذابة بالمفة مفررا در الد الشول المعددة لهم في الآخرة. তারা যদি গোপন না করতো তাহলে তারা তো মাঘেরাত পেত কিন্তু সেই মাঘ ফেরাতটাকে তারা ফেলে দিয়ে কেতমানটাকে করলো তাহলে মা ফেরাতের তারা আজাবটা গ্রহণ করে নিল না এই বুঝতেখানে কথা জাহান্নানের উপর তারা কতটা ধৈর্যশীল জাহান নামের উপর তারা কতটা ধৈর্যশীল জাহান নাম কে ওয়াজিব করে এমন আসবাবের মধ্যে লিপ্ত হচ্ছে মো নার মানে আসবাবিনামে যেতে হবে এমন কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত হচ্ছে মিন গাইলি মুবাল কোন রকমের পর্বা ছাড়া কোন রকমের পরোয়া ছাড়া এমন কাজগুলো সমানে করে যেতেছে তো ভাবতা এমন যে জাহান নামে গেলেও তাদের কোনো অসুবিধা নেই এখানে আসলে উদ্দেশ্য হলো তাজিবিল মিনি হাকি বলা উদ্দেশ্য না হাকিদত বলা উদ্দেশ্য না কেন ওয়াইল্লা মানে এখানে তাজিব উদ্দেশ্য নতুবা জাহান নামের উপরে কি সবর তারা করতে পারবেন ওয়াইল্লা মানে তাজিব উদ্দেশ্য তাজিব ছাড়া যদি অন্য কিছু ধরা হয় তাহলে থেকে হবে জাহান নামের উপর কেউ সবাই করতে পারবে কখনই বৈধ হবে পিছনে বলছিল হেকমত হলে আলহাসালের কাজেই হলো মূলত হেকমত এটা খেলার তারপরে হেকমত হয়ে কি হবে সেই হিসাবে হেকমত হবে বয়ান করার মধ্যে তুমি আগে সিদ্ধান্ত নাও যেটা সরিয়তে স্পষ্ট করে বলছে সরিয়াতে আল্লাহ রসুল যেটাকে স্পষ্ট করে বলছে এটাকে আমি বয়ান করব এই সিদ্ধান্তটা তুমি আগে নাও সিদ্ধান্ত নেয়ার পরে এবার তুমি কিভাবে বয়ান করবা এটার জন্য তুমি কৌশল চিন্তা কর হেকমতটা হবে বয়ানের মধ্যে কৌশল অবলম্বন করো কেত মানের মধ্যে বা কিসের একমধ্যে বয়ানই করে নেই এই আর কি একটা জুম লাইট মনে ফিল রেখে মান হেকমতটা হবে বয়ানের মধ্যে কেত মানের মধ্যে কিসের হ্যাক বলেই নেই আর কিসে এই জন্য যেই জিনিসটা তোমাকে বলতে হবে সেটাকে তুমি বলবা কিভাবে এটা চিন্তা করো আগে তুমি সিদ্ধান্ত কিভাবে বললে হয়তো মানুষকে বোঝানো যাবে সহজে তারা গ্রহণ করে নেবে এটা তুমি চিন্তা করো এটা চিন্তা করো এরপরে যদি কোনো মুসিবত আসে তাহলে তুমি বয়ানটা করতেছ আল্লাহর জন্য আল্লাহর জন্য বয়ান করার পর এর উপরে যদি কোনো মুসিবত আসে তাহলে বোঝা যাবে যে আল্লাহ তালা তোমার রফে দারাজাতের জন্য মুসিবতটা নিয়ে আস আর এরপর হলো আমাদের তাকবিরের উপরে বিশ্বাসটা আমাদের এটাই যদি কোনো মসিবত আসে সেই মসিবত আগে যদি যায় সবসিবতটা এই সবের কারণে আসলে সেটা আসে নাই মানে এইটা আসলে স্ববের হাঁকিতে যদি এই সবকটা আমার থেকে নাও পাওয়া যেত তারপরেও ভিন্ন আরেকটা সবব অবশ্যই এখানে আসতো আর সেই মুসিবতটা আমার উপরে এসে যেত এটা হাতি না ইমান বিল এটা ইমানের যতগুলো জিনিসের উপরে ইমান ইয়ের উপরে যতগুলো হাদিস একটা অংশ আছে একটা আয়াত আছে যে দেখো এই এই আয়াতটা আল্লাহ তাল রসুল কে বলতে বলতেছে যে আপনি বলেনা ইা ইল্লা মা। কোন মুসিবত আমার উপরে আসবে না শুধু ওটাই আসবে যেটা আল্লাহ সেটা কি এটাই ইশারা করলেন সবগুলো মুসিবত মা আলের এতেবারে লানা হয় সব মুসিবত মা আলের লানা হয় যদি বামদাসি মুসিবতের হক আদায় করতে পারে মুসিবতের হক কি মুসিবতের হক হলো লানা লানা মুসিবত কোনটাই লাইনাকে উল্লেখ করা হলো যে তারা আগুন ভরছে আগুন খাচ্ছে এরপরে ওমা বাহ এই যা বলা হলো এগুলো এরপর তারা তাতেলাফ করেছে তার এখানে দেখো আগে বলতেছে যে এই যে আগে যে বলা হলো যে তারা আগুন পেটের মধ্যে আগুন ভরছে এবং আল্লাহ তারা তাদের সঙ্গে কথা বলবেন না অবতীর্ণ করেছেন তা কিতাব এটা তাদের সেই আগের শাস্তি পাওয়ার কারণ এটা না বরং এই কারণ হলো পরে এটা মোসলাম ইশারা করতেছে যে তারা যে এই শাস্তির যোগ্য হবে এটার কারণ হলো। ব্যাপারে তারা সেই কিতাবের মধ্যে কিভাবে কিতাবের কিছু অংশ এনেছে ছোট্ট করে লেখা রাখোলা ফুহুম তারা যে শাস্তিটা পাবে এখানে সব এটা পরের আয়ার দ্বারা আরো স্পষ্ট হইতেছে যারা কিতাব নিয়ে করছে তারা বহু দূরে বিভ্রান্তিতে পড়ে রয়েছে বাড়ে এর মাধ্যমে এর মাধ্যমে তারা লাভ করতেছে কিতাবের কিছু মানতেছে কিছু মানতেছে না মানে কিতাবের কিছু হুকুম কিতাবের কিছু হুকুমকে তারা কাবে বায়ান মানে করতেছে আর কিছু হুকুমকে তারা কাবে মান মনে করতেছে এর মাধ্যমে যারা اختلاف করতেছে هم এরা হলো یہودی আর وكلاء المشرکین কেউ বলে যেখানে আর ان الذين اختلافوا في الكتاب داروا ادشুল মুশরিকিন তো মুশরিকিনরা ফিল কোরআন হাইতু قال بعضهم شعر তারা কেউ বলে কোরআন শরীফ এটা হলো شعر ও بعضهم سحر وبعضهم كهانۃ তো জারাই করতেছে لا في شقاقim بعید